ইবনু আব্বাস হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম রমজান মাসে সফরে বের হন এবং সিয়াম পালন করেন যখন তিনি কাদিদ নামক স্থানে পৌঁছলেন তখন সিয়াম ছেড়ে দেন সুফিয়ান রহমতুল্লা আলহী ইবনু আব্বাস সদুল্লাহ তালাহনু থেকে একইভাবে হাদিস বর্ণনা করেছেন আবু আবদুল্লাহ রহমতুল্লা আলাইহি বলেন এটা জুহরি রহমতুল্লা আলহী এর উক্তি এবং আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহাম এর সর্বশেষ কার্যই গ্রহণযোগ্য